السلام عليكم ورحمة الله وبركاته نحمده وصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ وَلَا تَجَسَّسُوا وَلَا يَغْتَبْ بَعْدُكُمْ بَعْضًا أَيُحِبُّ أَحَدُكُمْ أَنْ يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُهُ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَّحِيمٌ آمَنْتُ بالله আলোচনা করার আগে আমরা সুরায়াত শুরু করেছিলাম মনে থাকার কথা ডাক দেওয়ার আদব সম্পর্কে আলোচনা হয়েছিল যে কৌম রসুলকে তার ঘরের বাহির থেকে ডাকা শুরু করেছিল ইয়া ও উখরুদ ইলাইনা মোহাম্মদ তখন আয়াত নাজিল হয়েছিল আল সুরায়াতের তিন এবং চার নাম্বার আয়াত যেভাবে পেছন থেকে ঘরের বাহির থেকে ডাক দেওয়া এটা আদবের খেলাফবি সে আলোচনা আমরা করেছিলাম আজকে সুরায় হজরাতের গুরুত্বপূর্ণ আরো একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই আল্লাহ সুর আল হজরাতের প্রত্যেকটা আয়াতই আমরা বলেছিলাম সেদিন আমাদের সামাজিক জীবনের জন্য আয়াতটা নিয়ে হে ইমানদারেরা আমরা আগেও বহুবার বলেছি হে ইমানদারেরা বলে রব আলিন তখনই ডাক দেন যখন আল্লাহ তারা তার একান্ত সাথে কথা বলেন সম্পর্কের ডাক এটা যে কোনো মানুষের যেসব মানুষরা তাকে রব হিসাবে স্বীকার করেছে এটা আন্তরিকতার ডাক এই ডাক যখন রবুল্লাহ আলামিন দিবেন তখন আমাদের একটু নেড়েচেড়ে হবে সতর্ক হয় যে নিশ্চয়ই আমার রব আমার জন্যে আমার জীবনের জন্য আমার আখরাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ঈর্বাদ করছেন তো আল্লাহ তালা বলছেন এই যে তেন ইবু ক্যা অনেকের এই অভ্যাস বদ অভ্যাস এটা অভ্যাস তো না যে খালি বাজে ধারণা করবে মানুষকে নিয়ে তো আল্লাহ তালা এইরকম বাজে ধারণা থেকে বেশি বেশি ধারণা থেকে শুধু বাজে নয় বেশি বেশি ধারণা থেকে নিশ্চিত করেছেন কারণ ধারণা যত বেশি করা হবে তার মধ্যে আমাদের অভ্যাস যেহেতু খারাপ বা যে দিকটাই বেশি ফুটে আসবে এই কারো সম্পর্কে ধারণা যত সম্ভব ভালো ধারণা রাখা বা যে ধারণা থেকে বিরত থাকা ওলা তেজস একজনের কথা গিয়ে আরেকজনকে লাগানো এটাও খুব বাজে দিক দিক এই দুই বিষয় নিয়ে আলোচনা ইনশা আল্লাহ তাহলে আল্লাহ যদি তৌফিক দেন পরে করব ইনশাআল্লাহ তৃতীয় যে বিষয় চরফুল্লা আলম হুকুম করছেন একজন এক ভাই আর এক ভাইয়ের জন্য আমরা বহু আলোচনা করেছি কিন্তু এটা এমন খারাপ দিন এবং এমন বেশি প্রচলিত সমাজে যে আলোচনা যতই হোক কোনোভাবেই এই গুণাহ থেকে আমরা ফিরে আসছি না এই জন্যে ইমাম নবির রহমতুল্লা আলাই মুসলিম শরীফের স্বরা যিনি ব্যাখ্যা গ্রন্থ যিনি কবিরা গুণা যখন উল্লেখ করেন তখন এই গুণাগুলো শুরুতে এনেছেন কারণ এগুলো সমাজের সবচেয়ে বেশি প্রচলিত। এই গুণাগুলো বারবার আলোচনা আসা দরকার কারণ আমরা বারবার এই গুনায় লিপ্ত হই অনেক গুণা আছে মাঝে মধ্যে লিপ্ত হই কিন্তু এই গুণাগুলোর মধ্যে বারবার লিপ্ত হই এই জন্যে বারবারই এই বিষয়গুলো আসা দরকার আমাদের ইমান তাজা করার জন্য আখেরাতের বিষয় মনে করিয়ে দেওয়ার জন্য যেটা কত ভা তু পরস্পরের অনেকে জানি না বা জেনেও ব্যাখ্যা দেয় নিজে নিজেই জীবৎ শব্দ তো গাইব থেকে আড়ালে আবডালে গোপনে পিছনে কিছু বলা জিজ্ঞেস করেছেন ক্লিয়ার হওয়ার জন্য যে শরীয়তে হিবত কাকে বলে এর দ্বারা সুন্দর একটা বিষয় আমাদের উপলব্ধির সেটা হচ্ছে শুধু ভাষা গান আরবি জানা অথবা বাংলা বই দেখে দেখে ফতুয়া দেওয়া আর আমরা শরীয়তের ব্যাখ্যা নিজে নিজে দেই আলিমের কাছে যেতে চাই না সাহাবায় কামের চেয়ে দিন বেশি বোঝা শুরু করেছে এটা আসলে দিনের জন্য একটা বড় খারাপ দিক এখন বর্তমান প্রেক্ষাপটে যে দিন নিজে নিজে শিক্ষা শুরু করেছে এমন কথা বলা যেটা সে পছন্দ করে না এই ব্যাখ্যা দেওয়ার কারণে আমাদের অনেকের ব্যাখ্যাই কিন্তু চাপা পড়বে কারণ আমরা অনেককে যখন গিবত করতে নিষেধ করি ভাই গিয়ে করেন না এটা গ্রীবাদ তখন কি বলি যে জানাব এটা গীবত কি করে হয় সে করে সে অপরাধে জড়িত হচ্ছে গিবোধ না এটা সত্য কথা ভাই সত্য কথা হোক তার মিথ্যা কথা হোক ভাইয়ের অনুপস্থিতিতে এমন কোন কথা যেটা তার সামনে বললে পিছনে বললে তার কানে গেলে সে কষ্ট পাবে তার অপছন্দ লাগবে এমন যে কোনো কথা বলা এটাই গীব সেটা সে করুক বা না করুক এখানে আরো ব্যাখ্যার প্রয়োজন সে যদি এমনটি বলো তাহলে তার সেটা হৃবতের পর্যায়ে রইল না সেটা আরো ভয়ঙ্কর অপরাধ সেটা হচ্ছে অপবাদ যদি কেউ না করে আর তুমি যদি তার অপরাধ সম্পর্কে বলো মানুষকে তাহলে সেটা অপবাদ মধ্যে আরো ভয় কবিরা গুণা নামাজ না পড়া যেমন কবিরা গুনা করা যেমন কবিরা গুণা সবিরা গুণা সুদ খাওয়া যেমন এটা আমার কথা প্রিয় হাবিব সাল আলী আসাল্লামের কথা জিনা চেয়েবৎ আরো ভয়ঙ্কর গুণা কারণ রসুল বলেছেন জিনা কিনার চেয়েও ভয়ঙ্কর কঠিন গুণা কেন এটা পরে আসছি সুদ মারাত্মক সম্পর্কে রসুল কি বলেন রসুল বলেন যে সবচেয়ে খারাপ সুদ হচ্ছে গিবৎ সবচেয়ে খারাপ সুদ এটা এই রসুল সুদ বলেছেন সবচেয়ে খারাপ সুদ যেটা বৈধ ভাগে উপার্জিত নয় সেটাই সুদ বিভিন্ন ব্যাখ্যা আছে লাভ যেটা বৈধ পন্থায় যে লাভ আমি গ্রহণ করি নাই সেটা সুদ তো গীবত এমন এক গুণা যেটা বৈধ পন্থা থাক দূরের কথা। থাকথা তো সবটাই খারাপ আমি যে অর্জনটা করেছি এই অর্জনটা একদম খামাখা করেছি কোনো দরকার ছিল না অনেক সময় মানুষ গুণাহ করে মুসিবতে পড়া বিপদে পড়া চাপে পড়ে অনেক সময় গুনা করে এই গিমত এমন এক জিনিস যেটা কোনো দরকার ছিল না কোন দরকার ছিল তারপর আমি পড়ে এই জন্য এটা এতটুকু থেকে বাঁচার জন্য আলমিন বলছেন তোমাদের কেউ কি চায় তার গোস্ত খাওয়া আচ্ছা বলেন তো আমাদের মধ্যে এখানে এমন কোন ব্যক্তি কি আছেন যে তার ভাইয়ের গোস্ত খাবেন শুধু ভাইয়ের গোস্ত নয় ভাইটা মারা গেছে মৃত ভাই তো জীবিতও মৃত খেতে গোস্তে না যে মুরগির ব্যাপার সেখানে মানুষ আর কোন মানুষ নিজের আপন ভাই সেই ভাইয়ের কৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে আল্লাহ তুলনা করতেছেন তুমি কি চাওটা এটা পছন্দ করছন্দ করো না এটা তোমার খাওয়া এটা এটা দুইটা ঘটনা আপনাদেরকে শোনায় একটা হাদিসের ঘটনা আরেকটা হাজর ঘটনা দুই মহিলা সাহবা একরামদের মধ্যে দুইজন রোজা রাখছেন রোজা রেখে বসে বসে দুই মেয়ে বসে বসে আরেকজনের আলোচনা আসছে শুরু। তো করার পর কিছু পর তাদের হয়ে যাচ্ছে। মৃত্যুপায় অবস্থা এরকম আপন জন দৌড়ে রসুল করিম সাল্লামের কাছে গেছেন আহ জিজ্ঞেস করার জন্য ইয়ারসুল আল্লাহ ওই দুইজন মহিলার তারা রোজাদার কিন্তু এখন তাদের এমন অবস্থা যে তারা পিপাসায় মারা যাবে অবস্থা আমার জন্যে যে রসুল তো গায়েব জানতেন এই জন্য রসুল বুঝে ফেলছেন যে তারা গিবধ করেছেন এইরকম ধারণা রাখা পরায়নের বহু আয়াতকে অস্বীকার করা স্বামী এটা কুফুরি বিশ্বাস এই বিশ্বাস করা এটা সিঁড়ি বিশ্বাস কারণ তারা নিজে বলছেন আপনি বলে দেন না মানুষকে আপনি বলেন আপনি বলেন মানুষকে মানুষ আপনার সম্পর্কে কি বলে আপনি বলে দেন মানুষকে কি হুনকির মুখে ঠেলে দিতেন না সত্তর জন শ্রেষ্ঠ সাহাবি ওদের ময়দানে শহীদ হয়ে গেলেন রসুল যদি গায়ক এই দুর্ঘটনা হবে এইরকম বিপদ হবে যদি আরতাম এখন নানা সময়ে রসুল নানা কথা বলেন যেগুলো আমাদের সামনে কে আর না পরিষ্কার না রসুল থেকে বললেন অরে ভাই আমি আর আপনি আর রসুল हमारे रसुल की एक रसुलसूल अहिर सम्पर्क रसुलर जिब्रसलम सिंह दिशान भविष्य अनेक विषय रसुल के जानिए दीचन तो हमारे रसुलर कथा की एक रसुलर चिंता की एक रसुलर रसुल जानार परिधि की एक जानार माध्यम कि एक भाग কোন কিছু জেনে বলে দেন সেটাকে আমি বলি এটা তো আপনারা কেউ বের হইন না এখন এটা যদি কোন বেকুপের কথা বলে হুজুর গায়েব জানেন তাহলে কোনো কথা নাই আপনি আমাকে সং রাস্তায় গাড়ি পড়ছে আমি জানি না রাস্তায় গাড়ি পড়তেছে আমি দেখি নাই আমাকে একজন খবর দিয়েছে অবলম্বনে জানিয়ে দিয়েছেন অহির মাধ্যম ওহির মাধ্যম রসুলের দিলের মধ্যে ঢেলে দেয়া এটাও একটা অহির মাধ্যম আল্লাহ রসুলের অন্তরের মধ্যে জাগ দেওয়া এটাও এক মাধ্যম যত মাধ্যমে ওহির আসছে स्वप्नर मध्यमे ओहि अंतर मध्य ढेले दिए अंतर मध्य जेगे नबी सम्पर्काम्पर्कला जागे एल्हमें बुजुर्ग एल्हम तल्ला पक्ष जेने जाह जानिए दें तर दिल डाक मन डाकर डाक हेरा दें हजरत रसुल करीम सलाम বলে দিলেন যে এরা গিবত করেছে এখন বলে একটা পেয়াল আনা পেয়াল আনা তুমি এটার মধ্যে দেখা গেল বমির মধ্যে তিনটা আইচেন রক্ত পুজ গুস্ত রক্ত পুজ গুস্ত আল্লাহ হামলা তারা দেখে দিয়েছেন আল্লাহ শুধু একটা আর গুস্ত দেখার নাই সাথে পুজো একটা কেন কারণ এটা তো মধ্যে রক্তের সাথে একদম পুরো পেয়ালা ভরা ভরা অবস্থা সাথের মেয়েকেও বলা হলো তুমি ভূমি বমি করো করা হলো বমি করছে মধ্যে রক্ত পুঁজ গুস্ত ও ভাই এটা আমাদের সকলের জন্য হওয়া জরুরি না যে আমি না অ করলাম পানি আর ভেতরে খাবার বের হইলো আমি বলে দিলাম গোস্তের হলো না এটা আল্লাহ রসুলকে আল্লাহ দেখো যদি চান কখনো আল্লাহ তো গোপন রেখে দেন আজাবকে গোপন রাখছেন এটা আখেরাতে গেলে টের পাওয়া যাবে ওই আখেরাতের আজাব তো আল্লাহ তহ মানুষের বিশ্বাসের জন্য কখনো কখনো দুনিয়ায় প্রকাশ করে দেন এটাও তাই আল্লাহ রসুল প্রকাশ করে দেখো আল্লাহ আমাদেরকে হেফাজত করেন ভাই এক ভয়ংকর গুনার নাম এটা থেকে আমরা বাঁচি হজরত রসুল করিম সালাম নিজেই বলেন হজরত থেকে হাদিসের বর্ণনা রসুল বলেন লম্ যাবি যখন আমাকে মেয়া নেওয়া হলো যাদের আঙ্গুলের নবগুলো খুব ভয়ঙ্কর টাইপের মিন্ন এই আঙ্গুলের এই নখ দিয়ে তারা ইয়াবি হুম তারা এই নখ দিয়ে তাদের চেহারা তারা ছিল মুখের মধ্যে সাল্লা জিজ্ঞেস করলেন ও জিব্রাহ মান হুমহা উলা এরা কারা নিজের শাস্তি এভাবে নিজে নিজে দিচ্ছে জিব্রাহ আলী সাল্লা সাল্লাম বললেন্লাহ এরা ওই সমস্ত মানুষ যারা অন্যের বুনা সে আসছে আল্লাহ এমন অনেক বান্দার ফায়সালা হয়ে যাবে জান্নাতের ফায়সালা অনেক বান্দা আছেন যারা নেবাদ কোন কিছুর অবাক সব করেন তার জন্য উঠতে হবে যারা জান্নাতি তারা পার হয়ে যাবে যারা জাহান তারা সেখানে পড়ে যাবে তো ওই যারা রিবোধ করবে এই এক শ্রেণীর মানুষ যারা তাদেরকে ওই পুলসেরাতের এক আমলের পর জান্নাত মুখী যে রাস্তা সেই রাস্তায় আমার জন্য বন্ধ আমি যেতেই পারবো না ট্রাই করতে পারবো না আমি জান্নাতি না জাহান্নামি কতক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত তুমি যাদের তাদের থেকে ক্ষমার ব্যবস্থা না হবে তারা করে। ওজননি বলছিলাম পরে আসছি কথায় চেয়ে কেন ভয়ঙ্কর গুণা গিবত সুদের চেয়ে কেন ভয়ঙ্কর গুণা নামাজ ছেড়ে দেয় ভয়ঙ্কর গুণা জাকাত দেওয়ার চেয়েবত কেন ভয়ঙ্কর গুণা আপনি সারা জিন্দিগি নামাজ পড়েন নাই হতে পারে কিন্তু দিল পরিবর্তন হয়েছে একদিন আল্লাহর কাছে হাজার অপরাধ কত অপরাধের পরিমাণ কত গুনার পরিমাণ কত মোহাম্মদুর রসুল সাল্লিম বলেছেন গুনার পরিমাণ যদি আসমান সমান হয় ও ভাই আসমান কত দূর আসমান করতে সারা তেয়ার মানুষের গুণাগুলো একসাথে করলেও কি আসমান সমান হতে পারে এই আসমান পর্যন্ত যদি তোমার গুণা আল্লাহ আল্লা বলেছেন এত যদি যদি তুমি করো আল্লাহর কাছে দিল থেকে মন থেকে কায়মনবাক যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো আমার রসুল বলেন্লা একজন প্রকৃত তত্তে আল্লাহর কাছে এত পবিত্র হয়ে যায় যেন সে জিন্দগিতে কোন গুণাই করে নাই আমার বান্দার এতটুকু খবর আছে তাই তার একজন আল্লাহ আমার যে বান্দা এতটুকু খাচ্ছে আমি আল্লাহ আমার পরিচয় তো রহমান রাহিমান সব গুণা মাফ করানোর ব্যবস্থা আছে শুধু অল আইটেমের মধ্যে অল আইটেমের মধ্যে খালি একবার ক্লিক করলে হবে ডিলেট অল শেষ খালাস সব মাফ থেকে ব্যবস্থা না হয় এখন এখন ওই ব্যক্তি থেকে মাফের কা কি ব্যক্তি যদি মারা যায় তাইলে এক কঠিন অবস্থা এই জন্য বুজুগান বলেছেন মেসকাত শরীফের মধ্যে একটা জয় দুর্বল হাদিস আসছে তার নামে আল্লাহর কাছে করি তার নামে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও তাহলে আমার গিবতের গুণা মাফ হয়ে যায় নাই এর দ্বারা আমার গুণা মাফ হয়ে যায় নাই আমি যেহেতু তার হিতাকাঙ্ক্ষী হয়েছি তুমি পারা তো ওই দোয়া নিয়ে যাও তিন তার গতের যে অপরাধ সে করেছে যে তোমার হার্ট নষ্ট করেছে ইজত নষ্ট করেছে তুমি মাফ করে দাও তখন তার তো ন্যাক আমলের ধর আরেকজনকে আটকে তার তখন কারেন্সি যে কারেন্সি দিয়ে সেই জন্য অনিচ্ছা বা ভুলে ইচ্ছাকৃত ভুলে যে সমস্ত গুণাগুলো করেছি যদি মনে থাকে তার কাছে সরাসরি ক্ষমা চাই সরাসরি ক্ষমা চাওয়ার মধ্যে কোনো দোষ নাই নিজের এটা অপমান বুধ যেন না হয় যে আমি কারোর কাছে ক্ষমা চাবো আখেরাতে মাঠে সব মানুষের সামনে আল্লাহ সাল্লামের সামনে প্রিয়নী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সামনে লজ্জিত হওয়ার চেয়ে জাহান নামে যাওয়ালে দুনিয়ায় একটু ক্ষমার মাধ্যমে নিজেকে পবিত্র করিয়ে নেওয়া এটা অনেক বেটার অনেক সহজ পথ আমি কে রসুল করিম সাল আলি সাল্লাম থেকে বড় কিছু হয়ে গেছি আ তার ধারে কাছে তো নাই অথচ রসুল করিম সাল আলি সাল্লাম নিজে নিজে যদি কারো হক নষ্ট করে থাকি আল্লাহ রস আমাকে মাফ করে দাও রসুল ক্ষমা চাইতে তার একটু কে কেন বাজবে এটা ক্ষমা চাওয়ার মধ্যে যদি কারো বিবে লাগে বুঝতে হবে তার দিলের মধ্যে অহংকার আছে छोट करते वास्तवता केपराधी अपराधी स्वीकारते दिल समस्या बुजते हैं दिले कि आो भयंकर गुणा आरोप दिलर मध्य रसुल करीम सलाम जन चमत्कार घटना রসুল যখন দাঁড়াইয়া বললেন যে তোমাদের মধ্যে যদি কেউ থাকুন আমি কারো হক নষ্ট করেছি আমাকে ক্ষমা করে দাও অর্থাৎ এক সাপ্তরে গেছেন রসুল আল্লাহ আমি বদলা নিতে চাই কি বদলা বলে আমি আপনি একদিন আমার কোমরের মধ্যে একটু আঘাত করেছিলেন আমি আজকে সেই আঘাতটা করতে চাই আর রসুল বলেন কোনো সমস্যা নয় আসো চলে আসো পেছনে আসো রসুল পিঠ পেতে বলেন ওকে কোন সমস্যা নাই কাপড় উঠাইয়া দিচ্ছেন আমি তোমার জন্য প্রস্তুত তুমি তোমার প্রতিশোধ নিয়ে না আমাকে আখ ওই ভয়ঙ্কর মুহূর্ত থেকে বাঁচাইয়া দাও ভাই নাও ওই সাহাবি যখনই রসুল করিম সাল্লাম নিজের পিঠটা খালি করে দিলেন আমরা জানি কাদের নিচে মহর নবুত ছিল একটু গুস্ত ওঠানো ছিল যেটা নবুতের মহর নবুওয়াত নবুতের শেষ শিল আর কবি আসবেন না এটা পূর্বের কিতাবের মধ্যে আসছে এই বিষয়গুলো রসুল করিম সাল্লামের ওই মহর নবুত দেখার জন্য সাহবা একরম পাগল থাকতেন এটা এক বড় নিয়ামত করিম সাল আল্লাম পিকটা খাত করে দিলেন ছাতে গিয়ে মহরের মধ্যে চুমু খেয়ে বলেন রসুল আল্লাহ আসতে আপনি আমাকে কোনোদিন আঘাত নাই আমি ওই মুহূর্তটা এই সুযোগে ছিলাম কোনদিন আপনার ওইটা করে নিলাম সাল্লামের নাই মানুষের হঠের ব্যাপারে মানুষের কাছেই চাইছেন আমি যদি কারো হক নষ্ট করে থাকি হঠাৎ রাখ আর না হয় আমাকে ক্ষমা করে দাও এই গুনাগুড়া কোন দুঃ গুনের থেকে বেঁচে থাকবো আল্লাহ রসুল এক কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন কবরস্থানের পাশ দিয়ে তো দুইটা নতুন কবর দেখতেছেন রসুলাম দেখে রসুল দাঁড়ায় গেছেন রসুল অনুভব ছিল যে আল্লাহ ক্লিয়ার দিচ্ছেন স্পষ্ট করে দিচ্ছেন রসুলের সামনে আল্লাহ অনেক দূরবর্তী জিনিসকেও স্পষ্ট ক্লিয়ার করে দিতেন এই ক্ষেত্রে যেহেতু একটা প্রসঙ্গ আসছে আমি একটা কথা বলেনি আপনাদেরকে আমাদের কাছে আবেদন আসছে বিভিন্ন সহিংসতায় অথবা বিভিন্ন ভাবে গত কয়েকদিন থেকে যত মানুষ নিহত হয়েছে করা এটা জাহেজ কিন্তু গায়ক জানাজা এটা যে প্রমাণটা দেয় যে হাবসার বাদশাহ ছিলেন না যে আসি हाफसार अस्वीकार कर गोपने चले गई हाफसार बादशाह जो इंतेकाल करें रसुल करीम सलमिना पड़े जे बादशार नाम छो हिम উপাধি এরকম হাফসার বাদশার উপাধি ছিল নাজাসী নাজাস ব্যক্তির নাম নয় ফেরাউন কোনো ব্যক্তির নাম নয় ফের এটা মিশরের তৎকালীন বাদশা কে ফেরাউন বলা হইতো ওই ফেরাউনের ভিন্ন নাম যেহেতু ওই বাদশার নাম ছিল আসহিমা যার জানাজা রসুল করিম সাল্লাম মদিনায় পড়েছেন কেন পড়েছেন এই যে ওই কথাটা এই জন্য আনলাম যে রসুলিসিনে কেলাম হাদিসের ব্যাখ্যা যেটা দিয়েছেন রসুলের সামনে হাবসার বাদ বৈশের মাজেজা এটাকে নিয়ে অর্থের জন্য এটাকে প্রমাণ হিসাবে পেশ করা এটার কোনো কারণ নাই মনে রাখ গা জানাজা পথ মানে হচ্ছে ওই মৃতবামা থেকে আপনার এই সময় क्षमा कर देंटेम एकटाई लास्ट सामने थक सामने रेखे माइतर दुआ विशेष सिसटेम তার নাম হচ্ছে জানাজা লাস্ট সামনে জানাজা পথ এটা অবজ্ঞাতা জানাজার সিস্টেমকে কে করে দেওয়া শরীর পরিবর্তন করে দেওয়ার সামিল রসুলের জীবনের একটা আমল নিহত হয়েছেন অন্যায় ভাবে যাদের ইমান ছিল কারণ বেমানের জন্য আমরা কোয়া করতে পারি না বেমানের জন্য এই কোয়া করতে পারি যে যাদের ইমান ছিল না তাদের একজন যারা হচ্ছে আছেন রব্বর আর তাদেরকে আপনি হেদায়িক করেন যদি অমসলিম হয় তাদেরকে ইমাত্রা আল্লাহ যেন রসুল ওই সামনে গিয়ে বুঝলেন যে এই কবরবাসীর আজাদ হচ্ছে আজাব কেন হচ্ছে রসুল কিভাবে বুঝলেন আল্লাহ তালা কাশ বলেটা পরিষ্কার ক্লিয়ার যে এই হচ্ছে রসুল বললেন إنهما ليعذبان هذا القبر عذاب رسولة تقول لهم وما يعذبان في كبير باركون أبرات اي أبرات تقدر شستي حدشنا جاي أبرات قولو قطاع رسول بولتشن فروبتت ته اي أبرات قولو عشولي بار أبرات كنت رسول جبت قولو بار أبرات نوي ايرودي شعب شلو إنهما ليعذبان وما يعذبان في كبير নয মানি তারা একটা মৃত্যুবরণ করেছে তাদের দৃষ্টিতে অনেক তার পরবর্তী মনে করি না ছোটখাটো বিষয় মনে করি নামাজ ছেড়ে দিলে কেউ তাকে আমরা কত তুচ্ছ তাচ্ছিল্যের সাথে দেখি সুদ খাইলে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে দেখি সভা জিনা করলে তাকে আমরা সমাজ থেকে বিচ্যুত সরাই দিই কিন্তু আমি নিজে সারাক্ষণ গিবতের গুণের মধ্যে লিপ্ত মানিটা কি মানিটা হচ্ছে না বড় কোন গুনা তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না কি গুণা তারা করেছিল দুইটা গুণা কি গুণা এক হচ্ছে এর মধ্যে একজন লাইস্তানিল বউল সে পেশাব থেকে নিজেকে রক্ষা করতো না বাঁচত না এই অপরাধের কারণে যে পেশাব থেকে নিজেকে বাঁচাই না এই ক্ষেত্রে একটা কথা বলে নেই করতে গেলে আমরা অনেকেই মানে দুটা ভাগ হয়ে গেছে সমাজ সব ক্ষেত্রে দিনের ক্ষেত্রে আমরা প্রায় বলি দিনের মধ্যে হয় বাড়াবাড়ি চলছে নয় কাটাকাটি কাটছাড় চলছে এক শ্রেণী ছোট শ্রেণীতে লাগাইতে লাগাইতে লাগাইতে দিনকে দিনের জায়গায় রাখি না সেরাতে মুস্তাকিম তো যার মধ্যে কাটছাপ থাকবে না যার মধ্যে বাঘ থাকবে না আমরা স্ত্রিঞ্জা করতে গেলে কি দেখি যে স্ত্রিঞ্জার পর আমরা সাথে সাথে চলে আসি দিলা পুরুষ ব্যবহার করি না এই না করার পেছনে কেউ তো জানে না এমন ভাবে যে ওই বিশেষ জায়গায় ও ভাই দুইটা বিষয় এক হচ্ছে হাঁটাতটি সব এক্নি নির্লত খারাপ সব এক নিরত হাটা খারাপ আরবিতে ভাতরুমকে নানা শব্দের উচ্চারণ করা হয়েছে বাইতুল খালা বলতেই শব্দগুলোই মানুষ বলে না এই শব্দটা প্রতিকটু কাজে এই কাজটাকে খুব সুন্দরতে এমন একটা বিষয় আমি সবার সামনে যদি হাঁটাহাটি করি আসলে এই জিনিসটা দেখতে অসুন্দর শ্রুতিকটু দৃষ্টি কটু এগুলো থেকে বাঁচা কারণ নসরি করিম সাল্লাম ইস্তিনজা সারার জন্য সবার সামনে এইভাবে বসে পড়েন নাই আমাদের আছে সমস্যা আছে জন্য সবার সামনে আমরা পেশাব করি তার মানে ঢিলা প্রিয়া সবার সামনে আমি এটা তো হাঁটব দেখতে শূন্যত আমরা এনেছি শূন্যত এমন ভাবে আদায় করব শূন্য যেন কারো খারাপ কথার কারণ না হয় শূন্যর যেন কারো উপহাসের কারণ না হয় শূন্য থাকতে অবশ্যই এমন ভাব এক ব্যবহার যেন অন্যের উপহাসের কারণ না হয় আবার ছেড়ে আপনি কি ভাবেন শুধু পেশাব করে আপনি পানি করে আয়। ডাক্তার জিজ্ঞেস করেন পেশাব করার সাথে সাথে আপনার পেশাব ক্লিয়ার হয়ে যায় না বহু লম্বা টাইম পর্যন্ত ফুটায় ফুটায় পড়তে থাকে যেটা জানেন না আপনি এটাকে কোনো অপরাধ করছেন না গুনা মনে করছেন না বড় করছে তাদেরকে উপভোগ পাচ্ছেন ও ভুলে যাচ্ছেন যারা পিত্রতা হাসিলের জন্য একটু হাঁটাহ করেন যেখানে মানুষজন নাই ওই যা যে হাটাহাট করেন অথবা বাথরুমের ভিতরে চিন্তা করে ওখানে একটু হাটাহাটের ব্যবস্থার মতো হাটাহাতো করে কিন্তু প্রকাশ্যটা করেন না এমন কোন সুন্নত আল্লাহ রসুল আমার সামনে রেখান আলহামদুলিল্লাহ যেটা দেখতে সুন্দর আলহামদুলিল্লাহ রসুলের কোন সুন্নত নাই যেটা দেখতে সুন্দর রসুলের ড্রেসে আনেন দুনিয়ার কোন ড্রেস সামনে বিষয় বলেন সামনে দেখতে একটা মানুষকে যে সুন্দর দেখায় উন্নতির ড্রেসটা দেখেন আর অন্য ড্রেস রাখেন দেখতে কোনটা ভালো লাগে আমরা বলবো না পুরুষের জন্য দাঁড়িয়ে সৌন্দর্য গাড়ি কাটার মধ্যে সৌন্দর্য নাই এটা এখনকার মানুষ না বুঝলে হাজার বছর লক্ষ বছর মানুষ অ্যটা কাটা বানায়নি এটা খেয়াল রাখা ইনশা হাজিরিন যে কথাটা বলছিলাম অরসুল বলছেন ওই খবর আজাব হচ্ছে একটা কারণ হচ্ছে যে সে পবিত্রতা ইস্তিন এগুলোর মধ্যে সে অসতর্ক ছিল খবর নিয়ে দেখা গিয়েছে সে ওট লালন করত ওই ওটকে যারা এইরকম খামারের মধ্যে থাকে গরু পেশাব করলে ছিটে পড়ে অত খেয়াল করে না ওই ব্যক্তির তাই মাফের একটা একটা কাঁচা ডালা রেখে দিয়েছেন আমরা একটু মনে করি কবরের ওইরকম কাঁচা ডালা রাখা শুন না এটা রসুলের জন্য বিশেষ বৈশিষ্ট্য ডালার সাথে কোনো সম্পর্ক নাই যেটা এটা মা আমরা ঠিক আছে আর ওই কথকে আজাব মাফ হবে এটা ভুল কথা কারণ ওই কাো আপনি আরেক জায়গা থেকে উঠায় আনছেন এইরকম কাঁচা আশেপাশে বহুত আছে তাজবি পড়লে তারা থাকতে পারে ওই নতুন করে ডালা দিয়ে তাজবি পড়ার দরকার নাই এটা রসুল করেছেন এটা রসুলের সাথে খাস আপনি আজাদ তৃতীয় কারক রসুল বলেছেন সে নামিমার গুণা লিপ্ত ছিল নামিমা নামিমা কি বতের চায় আরো ভয়ঙ্কর গীবত হচ্ছে একজনের বদনাম আরেকজনের কাছে করলাম আর নামিমা হতে তাকে গ্রুতের জন্যে এটা ভয়ঙ্কর গুণা কাফের গুণ বর্তমানদের সবকটা মানুষকে মানুষকে তুচ্ছতাল চিলের সাথে কথা বার্তা মানুষ সম্পর্কে বাজামন্তব্য করা আর মানুষকে বিষয় প্রকাশ করা আমি চাই না আমার এই বিষয়টা প্রকাশ পাক আপনি প্রকাশ করে দিলেন এটা নামিমা এই গুনা থেকে আমরা বাঁচবো আল্লাহ রসুল বলেছেন আল মাজুব আমার মাজ মজলিসের মধ্যে যত কথা হবে এগুলো যে কারণে কথাগুলো বলা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমার এই কথাগুলো বলতে আমি বাধ্য হয়েছি আমি যারা বিরোধী পক্ষ আছি সারাক এখন এক সমস্যা আমি দেখতেছি বসে বসে এই অপরাধ উমকের এই অপরাধ উমোর অপরাধ যারা তারি লোক আছি তারা বসে বসে খালেদা জিয়া জীবনে কি কি করছে তারের জিয়া জীবনে কি কি করছে সব ফিরিস্তি আমার সামনে আর কুকুর কি কি করছে মারা গেছে আল্লাহ সব ফির্তি আমার সামনে আর তাই বসে শেখ হাসিনার বদনাম করা হাতে পায় ধরি ভাই রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে বয়ে সেটা তার বিষয় তাকে আপনার হাত ছেড়ে দে আপনি যদি কোনটা আপনার বিষয় আপনি কর্মক্ষেত্রে কি করবেনা আপনার আক্তাত জাহান্নাম এটা বুকিং দিয়ে দিয়ে না দুনিয়ায় বৈশা আল্লাহ আপনার কাছে আমাদের অনুরোধ আল্লাহ তাল আমাদেরকে সহিহামদুলিল্লাহ